আনা সিবন মালিক রদিল্লাহ আল্লাহ্ন বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশের পর আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না যদিও দুনিয়ার সকল জিনিস তাকে দেওয়া হয় একমাত্র শহীদ ব্যতীত সে দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে যেন দশ বার শহীদ হয় কেননা সে শাহাদাতের মর্যাদা দেখেছে